نحن الأول ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إذ أول فتية إلى الكهف فقالوا ربنا هل لنا من أمرنا رشادا صدق الله العظيم الحمد لله من جلح أنه وستدعيسي الله تعالى برأت نعمة حضرت رجال الله تعالى مدرك ديني ركتها بوجه دنك رسل مَيُلِدِ اللَّهُ بِهِ خَيْرَيْنْ يُفَقِّهُ فِي الدِّينِ وَلَا تَزَالُ عِصَابَةٌ مِّنَ الْمُسْلِمِيْ يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ مسلم شريفر قرن رواية له تدبو জাল্লা রবিন যার কল্যাণ কামনা করে। তাকে দিনের বোঝ দান করেন দিনের সমাজ নসিব করে। আর এই সমাজ ধারী এই বোঝ সম্পন্ন একটা দল কেমন পর্যন্ত থাকবে এই সহক মুসলিম মুসলমানদের মধ্যে একটা দল চিরদিন থাকবে যুদ্ধ করে যাবে হকের উপর থেকে তারা যুদ্ধ করে যাবে এটা রসুসালামের পরিষ্কার ঘোষণা একাধিক সাহাবাহিক থেকে সেহা সে তার কিতাব এর বাইরের হাতিসের কিতাব এই হাদিস একটা দল আছে এই হাদিসের অপরিহার্যতা এটা না যে যারা বাড়াই করবে সবাই সত্যের ওপর আছে বিষয়টা আবার এমন না বাকি লড়াই রত সত্য দল অবশ্যই আছে পৃথিবী কখনো এই দল ছাড়া হবে এই দল শূন্য বা মুক্ত হবেনা কিন্তু যাদের দিলের মধ্যে আল্লাহ বক্রতা দিয়েছেন নিফাফ দিয়েছেন তারা এই দলটাকে খুঁজে পাবে না যোদ্ধা বাহিনী सर्वप्रथम रसदम साहब मुनाफिकरा तरफ सठीक योद्धा मन करतना मन करतना रस आलिम उद्धे जाहनू भाई এবং তার দল তিনশো নামে মুসলমান তারা কি বলতেছে না যদি আমরা বুঝতাম যদি জানতাম যে যুদ্ধ অবশ্যই তোমাদের অনুসরণ করতাম তাহলে উহদিত রসলাম কাপের মুখোমুখি হলেন যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন না অন্য কোন কর্মকাণ্ডে এই কর্মকাণ্ডটাকে তারা কি বলতেন যদি বুঝতাম যে যুদ্ধ তাহলে তোমাদের সাথে যেতাম এটাকে তারা যুদ্ধ বলে নাই এর অর্থ কি এটা যুদ্ধ চাক্ষুষ বুঝতো না এটা একটা যুদ্ধ তো এটা যুদ্ধ না বলার অর্থ কি এর অর্থ হলো সঠিক যুদ্ধ না যুদ্ধ তো বটে অস্ত্রের বাধা তো অবশ্যই কিন্তু এটা কি না সঠিক যুদ্ধ না লওনা আলম কিতা আলম যদি বলে কিয়তে পারে তাদের মুখ থেকেই এই ঘোষণা আসতে পারে তাদের কাছে এটা অনুমিত হতে পারে সঠিক যুদ্ধ তাহলে কে আছে এমন শুধু হকের উপর থাকার কারণে সবাই তাকে সমর্থন তাকে সমর্থন না করতে পারে এমন বিশাল দল থাকাটা কি হকের উপর একটা দল কেমন পর্যন্ত যুদ্ধের হতে থাকবে এ কথাটুকু এই জন্য বললাম যে অনেক আছেন বড় বড় ব্যক্তি বা বিশাল গোষ্ঠী তারা বলে যে বর্তমান পৃথিবীতে সত্যের জন্য যুদ্ধ দল নাই। অনেকে আবার একটু কৌশল করে বলে যে আমার জানা মতে নাই আমার জানা মতে নাই এদের হয়তো দৃষ্টিতে এটা থাকে যেহেতু রাসুসম বলেছেন অবশ্যই থাকবে এই জন্য এতটুকু সংযুক্ত করে বলে যে আমার জানা মতে নাই मन बड़ा भूल से जीनाते ना बुजते हैं अभाव तरह भरे की रूप रही है वास्तवता के घाटाघाटी अभाव रही है অথবা বাস্তবতা ঘাটাঘাটি করে সে জানে কারণে এগুলোকে অস্বীকার করে না জানার কারণে নির্দেশনা দিয়ে থাকে তাহলে হাদিসে আসছে যে রসদ বলেছে যে শেষ জামানায় অবস্থা এমন দাঁড়াবে যে মানুষ নিজেদের অনুসার অনুসরণের জন্য নির্বাচন করবে জাহেলদেরকে জুহাল জাহেলদেরকে নেতা বানাবে অবাল্লু অবাল্লু নিজেরাও গুমরা হবে অন্যদেরকেও গুমরা কর এখন তো আরো স্পষ্ট অবস্থানে মানুষ চলে গেছে মুসলমান চলে গেছে কোরআন হাতিসের সঠিক ব্যাখ্যা খুঁজে ওই লোকের কাছ থেকে যার পেটের মধ্যে বোমা মারলে সোরাই ফাতে হওয়া হবে সে দেয় হাদিসের সঠিক ব্যাখ্যা আর যারা কোরআন শুনার জন্য জীবন দিতেছে এদেরকে বলে বিকৃত মস্তিষ্ক ব্রেন এবং এদের এই ব্যাখ্যাটাকেই হাজারো হাজারো পাগরিধারী ব্যক্তি বড় বড় আলখল্লাধারী ব্যক্তি বড় বড় প্রতীকদারী তমগাদারী ব্যক্তিরা কি করে পাহবাদে হ্যাঁ তো কোরআনের বড় হাদ দিনের বড় হাদ ইসলামের কথা বলছে এই সমস্ত নেতৃবৃন্দ তাদের শক্তি বলে ইসলামটাকে এইভাবে কাফেরদের এবং মুশ্রেকদের আল্লাহ শত্রুদের অনুকূলে ব্যাখ্যা করতেছে বড় এদের এই পিছনে বাহবা দিচ্ছে দেখো সে কত বড় হাজি সে কত বড় নামাজি দুনিয়ার কোন বিষয়ের মধ্যে অজ্ঞতার সাথে रायार अभिमतवार क्षेत्र शत्रु बड़े से आलोके बर्तमान पृथ्वी जा चलते सब सन्दाबादी अर्थ हलो कि तर निकट सन्द ইসলামের নামে যারাই অস্ত্র ধরবে এটা সন্ত্রাসী প্রতিষ্ঠান নামে যদি বোমা মানে পরমাণবিক বোমা তারা কি করে ফেলে তারপর ওটা কি হবে না কি রক্ষাকারী শান্তি রক্ষাকারী শান্তি পরিষদের একেবারে চিরস্থায়ী সদস্য কারণ সে বোমা মেরেছে আমেরিকা বোমা মেরেছে জাপানে এই জন্য সে শান্তি স্থাপনে শান্তিরক্ষার চিরস্থায়ী সদস্য সে বিষয়টা এমন না বোমা মেরে জনপথ উড়াই দিছে শেষ করে দিছে শত শত বৎসরের জন্য বায়ু বিষাক্ত করে দিয়েছে তারা এখন শান্তি পরিষদের চিরস্থায়ী সদস্য এদের নিয়ন্ত্রণে সারা বিশ্ব এইটাই হলো আসলে বর্তমানে পৃথিবীতে শান্তি এবং অশান্তির কি হয়ে গেছে সংজ্ঞা এমনভাবে হয়ে গেছে আসলে বর্তমানে না সর্ব সময় থেকে স্বাভাবিকের যুগ থেকে বিশৃঙ্খলা তারপরে মা পুত্রের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে গোষ্ঠীর নেতা এবং সাধারণ লোকদের মধ্যে তোমরা কি করে দিয়েছি বিভেদ সৃষ্টি বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছ আগে তো আমরা সবাই এক ছিলাম সবাই এক ছিল অর্থ সেই সমাজের চিত্রটা জাফর রাজি আল্লাহ হাফসার বাদশার সামনে তুলে ধরেছিলেন অর্থাৎ নেতারা চুষে প্রজাদের রক্ত কি করত খেত যেমনি ইচ্ছা ব্যবহার করত। মানুষ মানুষের ক্ষুদা হয়ে আছিল। নেতৃবৃন্দ এমন প্রভুত্ব এবং এমন কর্তৃত্ব তাদের ছিল যে সাধারণ নিরীহ শক্তিহীন একজনকে যেভাবে ইচ্ছা সেইভাবে শেষ করে দিতে পারত দুই কবিলার মধ্যে একটা কবিলা দুর্বল আর একটা কবিলা সবল দুর্বল কবিলের লোকেরা যদি সবল কবিলার কোনো ব্যক্তিকে হত্যা করে দিত তাহলে কেস আস তাদের দেশে জিতে এটা ছিল সরাসরি তাদের বিধান সংবিধান এমন ছিল যে তাহলে দুর্বল কবিলার দুইটা লোককে হত্যা করা হবে আমাদের কবিলা যেহেতু আমাদের কবিলা শক্তিশালী একজনকে হত্যা করছে তাদের কবিলার কয়জনকে হত্যা করা হবে দুইজনকে সাধারণ বিচার এইগুলো ছিল সেই সমাজের রীতি মানুষ মানুষের গোলাম হয়েছিল আর সবচেয়ে বড় ফাঁসাদের মূল কি মানুষ মানুষের কি হয়ে যাওয়া গোলাম হয়ে যাওয়া মানুষ মানুষের উপর ক্ষুদা হয়ে যাওয়া মানুষ মানুষের কি হয়ে যাওয়া রব হয়ে যাওয়া কারণ তার ভিতর যে হাহেসা তার প্রবৃত্তির যে তারা এটা কোনো দিন কি হবে না শেষ হবে জাহান্নামের চরিত্র কি এই জাহান নামের ভিতরে আপনি যা কিছু দিবেন জাহান নামে কি বলবে হালমিম হালমিম জাহান নামে কি পরিমান আল্লাহ রব আলী জাহান নামের খোরাক দিবেন ঘোষণা দিবেন আদাম আল ইসলামকে বলবেন যে তোমার সন্তানদের থেকে জাহান্নামীদেরকে বের করো আদাম আল ইসলাম জিজ্ঞেস করবেন যে আমার সন্তানদের সন্তানদের মধ্যে জাহান্নামী কতজন আল্লাহ রবুল আলমিন বলবেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন আদম সন্তান থেকে মানুষ থেকে প্রতি হাজারে নয় শিরানব্বই জন কোথায় যাবে জাহান্নহলে তুলনামূলক ভাবে জিন এবং ইনসান জিন এবং ইনসান এই দুইটা গ্রুপের জন্যই জান্নার জাহান্ন এর মধ্যে জিনার আর ইনসানের মধ্যে গোষ্ঠীগত ভাবে ভালো হয়েছে কারা মানুষ ইনসানের গোষ্ঠী আর জিনের গোষ্ঠী আরো খারাপ ওদের মধ্যে ভালো সংখ্যা আরো কম খারাপের সংখ্যা আরো বেশি মানুষের মধ্যে তো ভালো সংখ্যা একজন একজন জিনের মধ্যে এই সংখ্যাটা কি এর এই সংখ্যার ব্যবধানটা আরো বেশি এই হারে জাহার নামে লোক দেওয়া হবে তার খোরাক দেওয়া হবে জাহার নামকে জিজ্ঞেস করা হবে তোমার পেট ভরেছে জাহান কি বলবে হালমিন আরও আছে এই হারে পাওয়ার পর তার পেট কি হবে না জাহান নামের যে চরিত্র জাহান সেই চরিত্র কোন দিন তার পেট ভরে না যখন সে মানুষের উপর চড়া হয়ে যায় নিজের কর্তৃত্বের জন্য দেখেন সিরিয়ার মধ্যে আসাদ নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার নিজের দেশেরই প্রায় পাঁচ ছয় লাখ লোক কি করে দিল তিলে তিলে তিলে হত্যা করে দিল না এই পাঁচ ছয় লাখ লোক হত্যার শিকার হয়েছে বলি হয়েছে শুধু কিসের জন্য নিজের ক্ষমতা ছাড়বে না ছয় লাখ লোক শেষ হয়ে গেছে যাক আরো শেষ হোক তারপর আমি কি করবো না ক্ষমতা ছাড়বো না কারণ এই দাবিটা কি ছিল আসাদের পতন না আসাদের কেউ অপসারণ করে না এটাই সে নিজে অপসারিত হবে না তারত্ব ধরে রাখবে মানুষ যখন কি হয়ে যায় পশু হয়ে যায় তখন তার পাশে পশু এমন হয় না একটা সিংহ তার পেট ভরার পরে সে আবার শিকারের দৌড়ায় না পরে করে ঘুমায় তার জরুরত পূরণ করে প্রয়োজন সে পূরণ করে এরপরে আর সে কি করে না এই হিংস্র তার পিছনে ছুটে না শুধু মানুষ তাদের অবস্থা গুলি কি দেখে বাস্তব কোটি কোটি শত শত কোটি হাজার হাজার কোটি টাকা ডলার হওয়া যাওয়ার তার আরো চায় আরো কবরের মাটি মুখে এর এক পর্যন্ত তার এই হালমিনাজিদ হালমিন মাজিদ আরো আছে আরো আছে আরো আছে এই তারাই এই বিশৃঙ্খল অবস্থার বিষয়টা আসলে এমন যে যাদের চোখ খোলা নেই যাদের ভিতরে নিফাকের রোগ আছে এরা এটা কি কি করতে পারবে না দেখতে পাবে না সম্পর্কে পুরানে আল্লাহ বল কোরআনে কারিম কত বড় নিয়াম হেদায়তের উৎস যত মানুষ জান্নাতে যাবে পুরানের হেদায়তের দ্বারা না কিন্তু আল্লাহ রবিন স্বয়ং নিজে বলে দিয়েছে যে কোরআন উপকারী কোরআন কিং আপনি কোরআনের উপদেশ দিন জিকির মানে কি কোরআন জিকির কোরআনের আলোচনা মোমেনদের উপকার আসেই অল্প হলেও একটা বাচ্চা ডেলিই বাড়তে থাকে ডেলিই বাড়তে থাকে দৃশ্যমান হয় না একেবারে মানুষের সবার চোখে দেখার মতো হয় না কিন্তু আসলে কি হচ্ছে কোরআন তিল করে কোরআন বুঝে কোরআন আমল করে তার ইমান আসলেই বাড়তেছে একেবারে নগদই খুব বেশি বড় আকারে দেখা যাওয়া অপরিহার্য এই ধীরে ধীরে ধীরে ধীরে একসময় দেখা যাবে যে আসলে তার ইমান অনেক বেড়ে গেছে কোরআন উপকার হয় মোনাফিকদের অবস্থাটা কি কোরআন শুনে প্রশ্ন করে এই তরিমান বাড়ছে রে তরিমান বাড়ছে কথা মনাফেকরা এটা পায় না কোরআন ইমান কি হয় না বাড়ে না কোরআনের দ্বারাও তার উপকৃত হতে পারে না কোরআন তাদের জন্য হৃদায়তের কারণ হয় না নিফাক থাকলে কোরআন এর বোঝ কেউ পায় না খালি কোরআন মুখস্থা কোরআন এর অর্থ জানা থাকলে হয় না তফসির জানা থাকলে হয় না তাই নিফাক বিভিন্ন ভাবে মানুষের মধ্যে আসে হাদিসের মধ্যে আসছে যে নাকি আল্লাহর জন্য জীবন দেওয়ার মানুষে কথা পোষণ করে না जाए नहीं मृत्युबरण कर मृत्युबरण करुद्धे अंश ग्रहण करुद्धे अंश ग्रहण नियत पोषण करना व्यक्ति शाखा मृत्युबरण कर এক প্রকারের মুনাফিক নিয়ে আসে কি করবে মৃত্যুবরণ করবে মৃত্যু পর্যন্ত সে যায় তাহলে মুনাফিকির শাখার উপর মৃত্যু বরণ করবে মুনাফিকের শাখার উপরে মুনাফিকির শাখার উপর থাকে বোঝে আসবে না দিন বুঝে আসবে না সহি বিষয় কিন্তু সহি সে উল্টাই দেখবে সে দেখবে যুদ্ধ এটা সন্ত্রাস যুদ্ধ এটা না কাফেররা তো বাস্তবেই এটাকে ভয় পাই কারণে সন্ত্রাস বলে আর সে কাফেরদের সাথে তাল কি বলবে তার কাছে যে আসলে তো আমরা মানুষদেরকে নামাজ কালাম কইরা কারো সাথে দ্বন্দ্ব না গিয়া বিবাদে না জড়ায়া আমরা জানলাতে চলে যেতে পারতাম এরা সমস্ত ঠুক ঠাক করার কারণে তো কাফেররা আমাদের উপর আর উত্তেজিত হয়ে যাচ্ছে কাফেররা আরো বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণ করতেছে আমাদেরকে গাল করতেছে মুসলমানদেরকে দোষ করতেছে। আমাদের শান্তিটা কেউ বিঘ্নিত হয় আর কাফের অপরিহার্য কাফের ব্যাপারে হওয়া এটা ফরজ এই ফরজ যদি কেউ বিশ্বাস না করে সে ইমানদার না আদু আল্লাহ আদুবাকু কোরআ নির্দেশ আল্লাহ রব যে তোমরা এমন প্রস্তুতি নেওয়ার হো যে আল্লাহ শত্রু এবং তোমাদের শত্রু সন্ত্রস্ত থাকে তোর হিগো না এদের আল্লাহ শত্রুদের যাকে আপনি সন্ত্রস্ত করে রাখবেন সে আপনাকে সন্ত্রাসী বলাটা এটা কোন অস্বাভাবিক বিষয় তা কাফের সন্ত্রাসী বলে বাস্তব আর এই কাফের সন্ত্রাসী বলার কারণে আপনি কাছ থেকে ফিরে আসতে পারেন না বরং এটা আপনার জন্য কি ফরজ কুকুরে ঘেউ ঘেউ করে দিকে হাত থেকে লাঠি ছেড়ে দিবেন এখন তুই ঘেউ ঘেউ করতে ঘেউ ঘেউ করে বিদ্রোহ ঘোষণা করতেসে এই জন্য আপনার লাঠি ছাড়বেন না ওরা সন্ত্রাসী বলে চেঁচামেচি করবে চিল্লা চিল্লি করবে এই জন্য কি আপনি ছেড়ে দিবেন আপনি প্রস্তুতি ছেড়ে দিবেন ওদের সন্ত্রাসী বলাটা একটা যথার্থতা আছে সেটা আপনার দেখার বিষয় এবং বরং যদি আপনাকে সন্ত্রাসী বলে বোঝা যাবে আপনি আল্লাহ পাকে হুকুম কি করতেছেন পালন করতেছেন আর যদি আপনাকে বন্ধু ভাবে আর সন্ত্রাসী না বলে সে কিভাবে হয়তো সে কাপের না অথবা আপনি মোমেন না কারণ আল্লাহর সাথে আল্লাহর বন্ধুদের বন্ধুত্ব হতে পারে না আল্লাহর যে শত্রু হবে সেটা বন্ধুদের কি হতে পারে না বন্ধুত্ব হতে না হাজারো আপনি ডামাজি হন কানাম কালামি হন জিকির তেলি হন দুনিয়ার সব অবদত আপনি ইংলিশের চেয়ে বেশি করুন কিন্তু যদি আল্লাহ শত্রুদের সাথে কি থাকে বন্ধুত্ব থাকে কোরআনের ঘোষণা যে কাফেররা একে অপরের বন্ধু আর মুমেন একে অপরের বন্ধু কাফের সাথে মোমেনের কোন কি নেই বন্ধুত্ব নেই তাহলে এখন আপনাদের দুইজনের মধ্যে যদি বন্ধুত্ব থেকে থাকে হয়তো সেও মুমেন আর নাইলে আপনি এই ফল জানিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে বাহ্যিক ভাবে দেখতে তোমাদের সমাজে তোমাদের টুপি দাঁড়িয়ে তোমাদের নামাজ কালাম কিন্তু বন্ধুত্ব হলো ওদের সাথে তাহলে সে তাদের মধ্যেই তাকে কম ইসলাম কি বলেছিল যেটা তো আমার ছেলে আল্লাহবুল্লাহ কি বলেছেন না ছেলে হওয়া তোমার শুধু বংশের রক্তের হওয়ার কারণে তোমার ছেলে হিসেবে স্বীকার করতে পারো না হ্যাঁ তোমার ওর বটে আহলি সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত সম্পর্ক হওয়ার দ্বারা সে কি হয়ে না তোমার পরিবার হয়ে যাবে না বংশীয় ছেলে সে তোমার আসলে পরিবারের অন্তর্ভুক্ত না বংশীয় ভাবে তোমার দেশীয় ভাই কিন্তু সে তোমার সহমর্মীতে আন্তরিকতা পাওয়ার উপযোগী না সে তোমার শত্রু ভাই হোক সে তোমার কি শত্রু এটাই হলো ইমানের ভিত্তিতে কারোর সাথে সম্পর্ক রক্ষা করা সম্পর্ক নষ্ট করা এটা না থাকলে ইমান থাকলো না ইমানের সবচেয়ে মজবুত করা হল আল হবুফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা এই কড়াই যদি হাত হয়ে যায় ইমান আর রইল না কথা দিকে চলে যাচ্ছে আসলে বাস্তবতা হলো যে এখন বিভ্রান্ত অনেক মানুষ সংখ্যা তাদের খুব কি তারা যেন আমরা বিচলিত না হয়ে যায় বিভ্রান্ত না হয়ে যায় এরা কোরআনের সব করে ফেললেও বুঝবে না রজ বেইয়া মাল খাওয়া তারা সন্তুষ্ট হয়ে আছে পিছনে থাকা নারীদের সাথে থেকে এই জন্য তাদের যুদ্ধ যখন ফর্জে আয় তখন পিছনে থেকে যাওয়া নারীদের সাথে যারা থাকতে রাজি হয়ে যাবে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ না করবে এদের ব্যাপারে আল্লাপ বলছেন তাদের অন্তরে সিল করে দেওয়া হয়েছে মোহর মেরে দেওয়া হয়েছে আর তারা কি করবে না অন্য কে খোলার অধিকার রাখে আল্লাপ তাদের দিলের মধ্যে কি করে দেন সিল করে দেন আপনি হাত আর গাইতে পারবেন না কেন করছে তার মধ্যে পাওয়া গেছে কি নেফা शरीफ हुई है जुद्ध कि मालिक, रभी, जुद्ध शरी एक जासल तिप्पन्न दिन पर्यत घटना लम्बा বার্তা সালাম কালাম সবকিছু কি করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন একটা যুদ্ধে কি করে নাই যায় অথচ এর আগে অনেকগুলো যুদ্ধে শরীর তারা কোন ধরনের বদামালি বা কোন ধরনের অন্য কোন ত্রুটি তাদের থেকে পরিলক্ষিত হয়নি তাই যুদ্ধের যুদ্ধের ব্যাপারেও তারাই কথা বলে নাই যে এটা শরীর যুদ্ধ না এই জন্য আমরা যাই নাই বাহির যুদ্ধের ব্যাপারে কাউকে অনুৎসাহিত করছে কাউকে তিপ্পান্ন দিন পর্যন্ত তাদের সাথে কেউ চলা ফিরা উঠা বসা কথাবার্তা লেনদেন কিছুই করে নি আলমী দবা কবল করার পরে এরপরে তারা সমাজ নিতে স্বাভাবিক স্বাভাবাহিকরণের মতো ব্যক্তিদেরকে এই ধরনের অসুস্থ রোগীদের থেকে যদি আল্লাহ দূরে রাখেন তাহলে আমরা কি পরিমাণ অসুস্থদের সাথে সারা ওঠা বসা করতেছি কিভাবে আমাদের শরীর ঠিক থাকবে থেকে এদের থেকেই হাতায়াত নেওয়া হবে এত মারাত্মক সংক্রামক বেধিটা নেফাক কারণ দুনিয়ার সুবিধাটা দেখা। কষ্ট থেকে বাঁচাইতে চায় আর সবারই স্বাভাবিক প্রবণতা এটা যে আমি সুবিধা মতো সব করে রেখে কষ্টের মধ্যে না দেয় এইভাবে দিন প্রতিষ্ঠা হবে না এটা আল্লাহের নিয়ম কতলো কেতাল ছাড়া যুদ্ধ ছাড়া দিন প্রতিষ্ঠা হওয়া আল্লাহর শত্রুদের শক্তি খর্ব হওয়া ওরা প্রতিহত হওয়া এটা কিনা সম্ভব না এই নিয়ম রাখেন না আল্লাপাকে সে যদি নবী হয় সাহবাইকার জমাত যদি হয় হইরুল করুণের লোকের যদি হয় তারপরেও তারা দিন প্রতিষ্ঠা করতে পারবেন না এবং দুনিয়া থেকে বদিনী দূর করতে পারবেন না কিছাড়া ছাড়া যুদ্ধ ছাড়া এখন যদি কেউ দাবি করে তারা না পারল আমরা পারব তাহলে তারা আল্লাহর সাহবা করান এবং খৈর করছেন এই শ্রেষ্ঠ লোকগুলোর আসলে আমাদের দরকার নেই আল্লাহবাবু বলছি এত শ্রেষ্ঠ মানুষের সাথে তোমরা চলে পারবা তোমরা উৎসাহ নমুনা হিসেবে গ্রহণ করো কারে। আদর্শ আমাদের জন্য আদর্শ ওনাদের পথকে আমাদের জন্য পথ নির্বাচন করে গেছে খোলাফাই রাশিদ্দিনের মধ্যে সবচেয়ে প্রথম আউলা সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা আবু সিদ্দিক রাজি যারা ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে তাদের বিরুদ্ধে তিনি কি করেছেন যুদ্ধ করেছেন যারা ভণ্ডানুবোতের দাবি করেছে তাদের বিরুদ্ধে কি করেছেন যুদ্ধ করেছেন যারা জাকাতার স্বীকার করেছে তাদের বিরুদ্ধে কি করেছেন যুদ্ধ করেছেন এই তিন শ্রেণীর কাপের ছিল সেখানে আর পূর্বের জাহিদি ধর্মে ফিরে যাওয়া মূর্তক শ্রেণী আর মুসলমান নামাজ কালাম জি কির তেলাবাদ সঠিক আছে শুধু জাকাত স্বীকার করে না জাকাত দিবে বাকি আবুকার হাতে দিতে বাধ্য না জাকাত আছে ইসলামে এটা আমার নেতারা জাকাত আর স্বীকার করা নাই সরাসরি কথাটা আমরা কিন্তু জাকাতের কায়ফিয়তটা স্বীকার করছে নামাজ স্বীকার না কিন্তু নামাজের যে প্রচলিত যে রীতি যে আকৃতি যে নমুনা এটারে কেউ অস্বীকার করছে আপনি কি বলেন সে নামাজের অস্বীকারী কি অস্বীকারী এগুলির পরিবারে বলা হয় জিন্দি যে সালাত স্বীকার করে কিন্তু সালাতের প্রচলিত উন্মতের মধ্যে একভাবে বংশ পরম্পরায় চলে আসা যে রূপরেখা এটারে কি করে না এটারে সালাত বলে না ভিন্ন একটা কিছুকে সালাত বলতে চায় সে কি জিন্দি কাটি জিন্দি গইছে কেন কাদিয়ানিরা কিন্তু লাইলা হিল রসমে শেষ নবী মানে আবার সব কিছু তারা কি করে স্বীকার করে সব মুখে মুখে স্বীকার দর্শনটা উল্টে যায় কি ব্যাখ্যা করা কে শেষ নবী মানো তো কাদিয়ানিরা নবী হিসেবে গ্রহণ করে কিভাবে তোমরা একটা বড় প্রশ্ন না রসুন শেষ নবী মানে যে রসুন খাতাম না বিসে এটা স্বীকার করবে না কথা হলেগুলো মূল নবী এলো কি ছায়া ন আমরা এই নবীরে মানতেছি নবীর প্রতিনিধি ছায়া নবী তো মানতে হবে না এভাবেই নবীরে মানবো আমরা চিন্তা করুন কি দর্শন তার করেছি এই ধরনের দর্শন ধার করার দ্বারা রসদকে শেষ নবী মানা হলো এই যেমত এটার উপর যে হত্যাই শুধু আন্দোলন করিয়া দশ হাজারের উপরে কি করছে মুসলমান সহিদিয়ানিদেরকে কি ঘোষণা করাইতে গিয়া কাফের ঘোষণা করাইতে গিয়া যারা কাফের কিন্তু অদ্দূরের উপরে সীমিত রয়েছে কিন্তু মুসলমান কাছে মূর্তা ধোয়া যায় যদি হত্যা খরচ এইটা এদিকে আর আগায় নেই যার কারণে কাদিয়ানি বাড়তে বাড়তে যাই হোক আসলে এই আন্দোলন ফান্দোলন এইগুলি দিয়ে আসলে চূড়ান্ত ব্যবস্থা তো হবে না এই জন্য এদের ওই আসলে চূড়ান্ত পরিষ্কার হয় না কিসের মাধ্যমে মাধ্যমে আপনি ওই যে দেখেন না অনেকগুলো অপারেশন করে নাকের কলি অপারেশন করে আবার অনেক অর্শ অপারেশন করে সামান্য একটু দানা যদি থেকে যায় এটা আবার হয়ে যায় পরিষ্কার সম্পূর্ণ পরিষ্কার না হইলে সম্পূর্ণ কোষ শেষ না হইলে এটা কি হয়ে যায় কুষ থেকে আবার অস্ত্র পুরা সব জার কি না শেষ হয়ে আবার এটার কি হয় পুকুরি গজায় ওঠে কয়েকদিন দেখা যায় ধামাচাপা রয়েছে আবার কি ওঠে গজায় ওঠে এই জন্য বর্ণিত কিয়ামত পর্যন্ত আমাকে তরবারি দিয়া পাঠানো হয়েছে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি মানুষদের সাথে যুদ্ধ করি তারা বলা গ্রহণ করাইতে গিয়ে তাদের সাথে যেন কি করি এটাই হলো রসুলের খলুক আজিম এটাই হল রহমাতুল্লা আমাদের বোঝে আসুক আর না এটি অনেকটা মানুষ জাহার যাবে তারে তরবারি দিয়া যদি জাহান্নাম থেকে ফেরানো যায় বা তার কারণে আরো হাজার লক্ষ মানুষ জাহার্নামে যাবে এর তরবারি রাগাতে শেষ করে যদি অন্যকে জাহার নাম থেকে ফেরানো যায় চিরস্থায়ী আগুনে জ্বালাচ্ছে এটা রহমত হলো না হলো না সেও আরো অনেক দিন কুফুরি করে করে ঝাহ যেত আজকে তাকে তরবারি রাগাতে শেষ না করলে সে আরো যত দিন থাকতো কি করত। আর এখন এই তরবারি রে তারা ব্যাখ্যা করে যে এটা রহমতের পরিমন্ত চরিত্র চরিত্র ছিল ভিন্ন জিনিস তরবারি চরিত্র হয় না দুর্বলের কোন কি হয় চরিত্রের কোন চরিত্র শক্তিশালী ব্যক্তি যদি কাউকে ক্ষমা করে তখন যাকে ক্ষমা করছে সে অনুগ্রহ স্বীকার কর যে নাসে আমাকে মারতে পারতো না মাইরা কি করছে তা আসলে তরবারির ছাড়া শক্তি ছাড়া চরিত্র কি করে না এই চরিত্রের পূর্ণতা অভিযান হবে তর বাড়ির দ্বারাই যার কাছে তরবারি নেই সেই চরিত্রের পূর্ণতাই যেতেও পারবে না আসলে চরিত্র না আমরা যতই এদেরকে শালিন দেখি চরিত্র না সাপের সাপে দাঁত নাই এটা কামড় দেয় না বিষ দাঁত সাপ না তামসা হয়ে গেছে এটা মুসলমান এখন আমরা নিজেদেরকে তামসা বানায় সারা পৃথিবীতে উপস্থাপন করতে চাইতেছি আর এটা বলতেছি সঠিক ইসলাম এটা মূল ইসলাম মূলধারার ইসলাম এটা ছিল মূলধারা মাহামা থেকে মূলধারা থেকে বিচ্যুত ছিলেন এদের দৃষ্টিতে উনি মূলধারা থেকে বিচ্যুত ছিলেন জুবাই রাজি আল্লাহ বিচ্যুত ছিলেন মূলধারা বলে একটা বিভ্রান্তির সৃষ্টি করে যাদের সংখ্যা বেশি এই জন্য এরা কি ধারা মূল ধারা মূল ধারা নির্ধারণ হবে এটা কি সংখ্যার ধারা না কাজের দ্বারা কাজের ধারা পরিষ্কার রসল সাল বলেছেন মান বাত্তা বিহি আমাল ইউস্রিনবিহি নাস যার আমল তাকে পিছনে ফেলবে তার বংশ তাকে অগ্রসর করবে না যেখানে বংশে অগ্রসর করতে পারে না রসুলের সন্তান হওয়া রসুলের নাতি হওয়া রসুলের মেয়ে হওয়া তাকে রক্ষা করবে না কি ছাড়া আমল ছাড়া আর কে আছে এইটার নাম কোন মূলধারা না ওই আয় পড়েছি শুরুতে আমাদের পূর্ণযুগে যখন সবখানে কুফুরে ছেয়ে গেছে তখনও কিছু মানুষ হেদায়তের জন্য যথাযথ চেষ্টা করেছে তাদের সাধ্য অনুযায়ী আল্লাহাপা তারা হেদায়তের উপর কেড়েছে অটল আল্লাপ কোরআনে খারিমে এই ঘটনার উল্লেখ করেছেন কি ঘটনা জানানোর জন্য পরিস্থিতির শিকার হয়ে এমন ভাবে নিজের ইমানের হেফাজত কি করতে হয় এমন একদম লোক আছে কি বলে কি না হক ছিলেন গাড়ে শহরে আত্মগোপন করেছেন যে ওহদের যুদ্ধের মধ্যে বাহ্যিক ভাবে যখন মুসলমানের পরাজয় আসলো একটা দুরবস্থা আসলো আসলো না শেষ অবস্থায় তখন রস পাহাড়ের উপরে গিয়ে আত্মগোপন করেনফিকের কারণে তাদের দিলের ভিতরে ঢোকে না এমন পরিষ্কার পরিষ্কার বোহারি মুসলিমের বর্ণনা থাকার পরও এই সমস্ত কথাগুলি বলে মসজিদের খুদ্ বক্তৃতায় বলে যে আত্ম গুপ্ত হত্যা ইসলামে হারাম অথচ স্বয়ং রসুল সাল্লাই একাধিক গুপ্ত হত্যা একটা না স্বয়ং রসদাম গুপ্ত হত্যাকারীকে হত্যার জন্য আফলা হাতিলুজু যে এই চেহারা গুলি সফল কাম হয়ে গেছে এইভাবে রসুল ইসলাম অভিযান গুলি পরিচালনা করেছেন আর বোসারির পরিষ্কার বিস্তারিত বিবরণ আসছে আর এইগুলো এইগুলো পরে পরে এসে এসে খুদ্ দাঁড়ায় বলে যে ইসলামে গুপ্ত হত্যা হার এদের অবস্থাটা বর্ণনার জন্য আমি এই বিষয়গুলি উল্লেখ করলাম যে এদের দিলের মধ্যে পৌঁছে না মুনাফিকরা যেমন সত্য জিনিসটা কি কি করতে পারে না দেখতে পায় না চামচিকের মতো কি হয় সূর্য উঠলে আর দেখে না সূর্য উঠলে কি করে না দেখেনা রাত্রে খুব মজ মারে সূর্য উঠলে আর এমন প্রকৃতি হয়ে গেছে অনেকগুলো মানুষের যারা সূর্য দেখে সূর্য সহ্য করতে পারে এই সমস্ত রেওয়ায়ত গুলো রসসম এবং সাহাবাই কালের পরিষ্কার আসলে ইসলামের মধ্যে তো কোন অস্পষ্ট অপরিস্কার ধান ধলে কোনো জিনিস নেই কেউ যদি কোরআন এর গভীর সূক্ষ্ম দলিলা দিল্লা বুঝতে অক্ষম হয় কিন্তু রসসম এবং সাহাবাই কালের জীবনটা এটা কি ওই ধরনের সূক্ষ্ম একটা চাক্ষুষ বিষ চোখে দেখার মতো এটা হাতে না তাহলে সে কেমন আয়াত এখানে যে অন্ধ থাকবে হাসরের মাঠে অন্ধ উঠবে আল্লাহকে সে বলবে আমি তো দুনিয়ার মধ্যে দেখতাম এখানে আমার অন্ধ উঠেতাম এখন দেখি না কেন আল্লাহ বলবেন আমার আয়াত ছিল তুই ওগুলো ভুলে গিয়েছিলি এখন তোকেও যাওয়া হবে। আল্লাহ রহমত থেকে সেদিন যাকে ভুলে যাওয়া হবে সে আর কিভাবে না উদ্ধার পাবে তুজেকে সব দিয়ে গ্রাস করে নিচ্ছে সব সবকিছুকে বন্যায় সব ভাষায় নিতেছে আপনার স্মরণ নাই আপনার ছাগলের বাচ্চারা ওখানে রে গেছে বাচ্চা বাচ্চা দেবে তুই বলেছিলি কালসা আজ আল্লাহর রহমত থেকে তোকে বিস্তৃত থাকা হবে আল্লাহ রহমত তোকে করবে না আল্লাহ রহমতের আশ্রয় যদি না পাওয়া যায় রক্ষা পাবে চোখ ছিল আক্রান্ত জনপদুল জন্য দোয়া করো দোয়া তো করবেই কিন্তু আসল কার্যক্রম কোনটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কখন খি দেখায় আল্লাহ পাখি দুই দল এখানে মুখোমুখি হয়ে আছে আয় আল্লাহ এদেরকে যদি তুমি পরাজিত করে দাও আল্লাহ পৃথিবীতে তোমার এবার চলবে সুনির্দিষ্ট করে পরিষ্কার কাফিরদের মুখোমুখি কার্যক্রমের ব্যাপারে বলি এরা না থাকলে দিন থাকবে না এরা না থাকলে দিন থাকবে না এরা না থাকলে দিন থাকবে না বানাই নিজেরা কিছু জিনিস অথচ স্পষ্ট ফসল বলে গেছেন যে কারানা থাকলে পৃথিবীতে কি থাকবে না দিন থাকবে কোরআন এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে যদি না থাকে না থাকে তাইলে মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহর নাম নেওয়া হয় সে মসজিদও ধসাই দেওয়া হয় এখন কি বলবে যে মসজিদে নামাজ না হইলে মসজিদ ধ্বংস হয়ে মসজিদে জিকির না হলে মসজিদ ধ্বংস হয়ে যাবে মসজিদে মসজিদ ধ্বংস হয়ে যাবে মসজিদে মসজিদে গাস্ত না হইলে মসজিদ ধ্বংস হয়ে যাই আর বলতেছেন মসজিদে সব হইলেও মসজিদ ধ্বংস হয়ে যাইব যদি দিফা না না থাকে কার কথা সত্য সবকিছুকে রক্ষাকারী হইল মুসলমানদের আল্লাপাক এই মতের পরে দয়া করছেন যে যত চেচামেচি করা হোক যত বিরোধীতেই করা আর যত অসহযোগিতাই দেখান হোক একটা দলকে আমার পর্যন্ত হকের জন্য দেখা করে যাবে হকের জন্য আর এদের পিছনের শারীর মুসলমানরা যতটুকু সম্ভব এবাদতবন্দি গুলি কি নির্বিঘ্নে করতে পারবো এরা না থাকলে কাফেরদের দের সব শক্তি কাদের উপর গিয়া করতো পরবর্তী আমল গুলির উপর গিয়ে পড়তো যতক্ষণ তাদের ধর্ম অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত কাফের মুশেখ তোমাদের উপর সন্তুষ্ট হবে না এখন যে কাফেররা কিছু মুসলমানের উপর সন্তুষ্ট কিছু মুসলমানের উপর অসন্তুষ্ট এটা দেখা আসলে এইটা হচ্ছে তারা ধর্ষণ করছে চীনের মুসলমানদেরকে এইভাবে বন্দিশালায় নিয়ে রাখতেছে এদেরকে ধর্ষণ করতেছে এইভাবে নারীদেরকে নিয়ে চীনা সংস্কৃতিতে একাকার করতেছে এদের বুজুর্গ হওয়ার কারণে শুধু মুসলমান নাদের কারণে তাদের প্রস্তুত আরবি ভাষা সহ্য করে নাই আরবি বর্ণবালা সহ্য করে নেই আরবি আজম সহ্য করে নেই করছে তারা সরাসরি করবি কি তাদের দোষ তাদের গোলাম সহ্য করে এটাই আসলে বাস্তবতা যে কাফেররা যত শক্তিশালী বেশি হবে যত কাবু বেশি করতে পারবে যত নিয়ন্ত্রণ বেশি প্রতিষ্ঠা করতে পারবে ততই তোদের সবকিছু শেষ করবে কাফেররা এক পর্যায়ে মুসলমানদের মধ্যে ভাগ করে রেখেছিল রেন্ডের একটা ই ছিল পরামর্শ ছিল তাদের কাফের গোষ্ঠীর প্রতি ভাগ চাইটা একটা একটা হইল ফান্ডামেন্টালিস্ট মুসলমান যারা ইসলাম প্রতিষ্ঠা চায় কুকুরের ধ্বংস চায় আর একটা হইল ট্রেডিশনাল মুসলমান যারা নামাজ কালাম জিকির কেলাওয়া তবলিক টবলিক এগুলি নিয়ে থাকতে চায় যুদ্ধ টুদ্দোর সাথে এদের কোন সম্পর্ক নেই আর একটা মুসলমানের মডার মুসলমান যারা নাকি ইসলামটাকে ব্যাখ্যা করে কাফেরদের ইসলামের দিবে যেটা গণতন্ত্রের লাগে মিললে কাপের মুশে একটা মুসলমান ভাই ভাইয়া মুসলমান আর কাপের ভাই ভাইয়া চলতে পারবো কিন্তু জমাতি টমাতি দর্শনটা হইলো এটা যদিও তাদের মূল নেতৃবৃন্দের আপন হইয়া প্রত্যেকে কি করবে চলবে কোরআনের সম্পূর্ণ পরিমিত ইসলামী রাষ্ট্র যদি হয় এখানে কোন কাফের জিজিয়া দেওয়া ছাড়া নত হইয়া থাকা ছাড়া জলিল হইয়া থাকা ছাড়া তাদের জন্য থাকার কিনাই কাফের সাথে মুসলমান চুক্তি করতে পারে না কাফের যদি আব্দর করে মুসলমান রাজি হতে জন্য আহ্বান করো না তারা যদি তোমরাও কি করো তোমরা এটা দিচ্ছে তোমরা শক্তিশালী আর তোমরা যদি দিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তোমরা ব্যর্থ তুমি কেন নমনীয়তা দেখাবে হিনমনতা দেখাবে মুসলমান শক্তিশালী হলে কাফের দের কখনো অবস্থায় থাকতে দিবে কাফের মুসলমানদের উপর কোন আক্রমণ করে না তারা নিজের অবস্থায় নিজের গণতন্ত্র নিয়ে বসে আছে মুসলমানদের জন্য আক্রমণ করতে করা ফরস তাদের উপর ফরস কিন্তু আমি এইগুলিতে বিশ্বাসী না সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা কি সাম্প্রদায়িকতা সমস্ত কাফের একদম আর সমস্ত মুসলমানদের মধ্যে দল করছে কড়া পঞ্চাশটা সৌদি আরব এক সম্প্রদায় পাকিস্তান এক সম্প্রদায় ভারত এক সম্প্রদায় বাংলাদেশ সম্প্রদায় বারমার এক সম্প্রদায় বাংলার মুসলমানের মায়েরা বাংলাদেশে ভিন্ন সম্প্রদায় এর আমাদের এটির বের করতে পারবো যদি একটা হাতি হয় কর্মকর্তা বিভিন্ন যত্ন তত্ন করুন ভারতেই সেটা সাইবেরিয়ার থেকে পশ্চিমা দেশগুলির থেকে আমাদের মনীপদের কাছ থেকে ফাঁকিগুলি আছে এটি অতীতি ফাঁকি এটি আমাদের দেশের ফসল টসল খাওয়া যাক সমস্যা নেই মারতে পারবা না এটির জন্য হলির দিয়ে দিতে এটি মারা যাইব না এটি ফসল খায়া যাবে আমাদের জন্য বর্গ খায়া যাইতে দিতে হবে মারলে বলেছেন আরে এদিক দিয়ে মুসলমান কাফের সাথে করতেছে সম্প্রীতি আর মুসলমানের সাথে করতেছে ভিন্ন জাতীয়তা এইভাবে মুসলমানের টুকরা টুকরা করতেছে কাফেরও তো কত টুকরা এদের মধ্যে কালা সাদা টুকরা হয়েছে আমেরিকার যুদ্ধ উত্তর কোরিয়ার কি অসাম্প্রদায়িক আর ইসলাম বলছিল সম্প্রদায় মাত্র কয়টা দুইটা এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেছে দুই সম্প্রদায় বিশ্বাসী হয়ে গেছেদায়িক আর দুইশো সম্প্রদায় বিশ্বাসী রয়েছে অসাম্প্রদায়িক এই যে বর্তমান যুগের দর্শন আর এই দর্শনে বিশ্বাসী জমাতে এই সমস্ত লোকগুলো ধর্ম বলতে ইসলাম বলতে নামাজ কালাম বলছে কোনো আজকে সকালে মুসলমান বিকালে হিন্দু দুপুরে এই খ্রিস্টান যাই চা তা হোক এর ওদের দর্শন আগে ছিল পশ্চিমাদের কাফের ছিল এই অবস্থায় ছেড়ে দিতে হবে আর মডেলের প্রতিষ্ঠিত করতে হবে নিজেদের টাকা পয়সা নিজেদের সাহায্য সহযোগিতা নিজেদের মিডিয়া এইগুলি দিয়া এদেরকে প্রতিষ্ঠিত করতে হবে বিকৃত স্থানটা কি হবে প্রতিষ্ঠিত আর লেবার আমরা তো মানে আমরা তো ধর্ম আলাদা করে দিচ্ছি আমাদের দুনিয়ার কাজ আলাদা করে দিচ্ছি লেবার এটাই ধর্মের কোন সম্পর্ক নামে মুসলমান আমরা একই একই একই ধর্মে বিশ্বাসী কিন্তু এখন এই অবস্থাটাই নাই তারা এখন তা দেরি হলো রেন্ডারও মাস করা হলো যে আগে নিজেদের নীতি নির্ধারকদেরকে এই মাস দিত এইভাবে তোমরা কার্যক্রম চালা মুসলমানের মধ্যে সবাইকে একপাল্লাই এই ভাগ রাখো কিন্তু এই নামে মুসলমান গুলির মধ্যে তো আমাদের মধ্যে একটা আত্মহত্যা চিনা দায়ী হয়ে যেত এই জন্য কোনো মুসলমানরা নিজেদের দেশে থাকতে কি করবে না দিবো না নামে মুসলমান হলে নিজেদের দেশে থাকতে দিব এরাও এক পর্যায়ে যে হাদের বিরোধিতা করছে যেহাদেরকে ধারায় দিও কারণে এখন এরপরে কি পুলিশের আর গ্রাসে আমি এদের ইয়ে করতেছি না শেষ পর্যন্ত গণতন্ত্রের ভিত্তি এডিও গিয়ে গেছে শেষ হয়ে গেছে তার আগেছে বারো না আগে করে কুকুরের দিকে আবার ডেকে গেছে অন্য একটু বিশ্বাস নেই আমাকে বিশ্বাস আর আরো যে ইসলামের অনেক আরে জান দেওয়ার ঝুঁকিতে যতক্ষণ পর্যত না ইসলাম প্রতিষ্ঠা হয় আল্লাহ রসুল এবং সাহাবি কালাম জান দেওয়ার ঝুঁকি গ্রহণ করা ইসলাম করতে পারেনি করতে পারেনি জাহাদি এমন একটা রাস্তা যেখানে গেলে আসার নিশ্চয়তা নেই আসার কি নেই স্বাভাবিক আল্লাহর পথে বের হয়েছে এরপরে সে হয়তো নিহত হয়েছে অথবা বিজয়ী হয়েছে বড় পুরস্কার আমি তাকে দেখামের চিন্তায় রাখে তাহলে তুমি ফাঁসে তোমাকে কি দিবেন না হেঁজাত না। এটা হলো দুনিয়ার একটা প্রতিষ্ঠা কেমন এই চিন্তায় যেহাদের দিতে না পারে কারণ যেহাদে হয়তো আমার জীবন চলে যাবে সব ছুটে যাবে এটা হলো হলু দুনিয়ার প্রতিষ্ঠা দুনিয়ার বরত্ব দুনিয়ার সুখ সুবিধা কেমন আমি তা কাদেরকে দিব যারা দুনিয়ার মধ্যে চায় না দুনিয়ার প্রতিষ্ঠা চায় না দুনিয়ার সৃষ্টি করতে চায় না সৃষ্টি কেমনি আল্লাহর নাফরমান এবং নাফর মানি যেই পরিমান দুনিয়ার মধ্যে বেশি হবে দুনিয়ার মধ্যে সেই পরিমাণ কি হবে অশান্তি হবে আমরা এইগুলির আল্লাহ না অশান্তির পথে স্বাভাবিক অশান্তির পথে আল্লাহ নাফর মানিটা হইলো অশান্তি নাফর মানে যদি অস্ত্র ধরে অশান্তি হাতে পৃথিবীতে অস্ত্র আছে না কি করবে স্বাভাবিক অপরিহার্য অস্ত্র কি করা কারণ অশান্তিবাদীদের হাতে কি আছে অস্ত্র প্রকৃত অশান্তিবাদী কারা যারা এই অশান্তিবাদীদেরকে টিকে থাকার ব্যাপারে সহায়তা করতেছে অরাজকতা সৃষ্টি করে রেখছে নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করে রাখছে আল্লাহর গোলাম বন্দাদেরকে নিজেদের গোলাম বানাই রাখছে এই আর এই সিস্টেম থেকে এই তারা দেয় যারা এই সিস্টেম থেকে বেরিয়ে আসতেছে তারা এই বিদ্রোহ থেকে কি করতেছে আল্লাহর আনুগত্যে আসতেছে তাদের ডাকাত দলের বিদ্রোহ হয়ে আল্লাহর আনুগত্য আসা বিশৃঙ্খলা পথে আসা আরে কমিটিটা মজবুত করে নিচ্ছে এমন এক দল ডাকাতের সর্দারের সাথে বিদ্রোহী হইয়া আল্লাহর আনুগত্যে মূল দেশের আনুগত্যে ফিরে আসছে সে কি বিদ্রোহী হইলো না সে শান্তির পথে ফিরে আসে তো যারা এই কুফুরি নিজামের থেকে বের হইয়া আল্লাহর আনু করতে ফিরে যাচ্ছে এরা বিদ্রোহী না এই কুপুরীরা কি করবে এটার মধ্যে এটাকে যারা তসনস করবে এটাকে যারা কি করবে উলট পালট করবে তারা কি হয়ে গেল এটার মধ্যে তো বিশৃঙ্খলা সৃষ্টি করা ফরজ এটারে শান্তি থাকতে দেওয়া এটা জমতে দেওয়া এটা তো কি এটা তো নিষিদ্ধ হারানো ডাকাতগুলি রে দৌড়ের উপর রা কমপক্ষে বুঝাইতেছে জানা ডাকাতি করতে দেওয়া এদের বিশৃঙ্খলা সৃষ্টি করে না এরা হলো আল্লাহর বিদ্রোহী এদের বিরুদ্ধে যেই পরিমান তৎপরতা চালানো যাবে সেই পরিমাণ শান্তির পথটা দ্রুত শান্তির ব্যবস্থা দ্রুত হবে আর এই অবস্থায় সে যদি নিজের জীবনে চলেও যায় তারপরে তার কোন ব্যর্থতা নেই হুসেন রাজি আল্লাহ বাহ্যিক জীবনে সফল হয়েছিলেন কে হয়েছে ব্যর্থ হয়েছে বাহ্যিক দুনিয়ার জীবনে ব্যর্থ হন না কিন্তু চূড়ান্ত পর্যায়ে তিনি ব্যর্থ হনসফল এই জন্য আমাদের আসলে নিজেরা যদি হক রাস্তাটা চিনে থাকি এর জন্য এখন সবকিছু উজাড় করা দরকার যা যখন ফর্জে আইন হয়ে যায় এটার পর্যায় কোন পর্যায়ে বসে আমরা যেহেতু এখন আমাদের তৎপরতা পর্যায়ের হওয়া উচিত দেখেন আপনারা কি করেন নাই জান নাই তাদের সাথে কি ধরনের একটা আচরণ রচন এবং আল্লাহর নির্দেশেই হসবাই খান্ডকের মধ্যে কাফেররা পরীক্ষা পার হয়ে চলে আসবে এমন একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে পরীক্ষা পাহারা দিতে হচ্ছে রস এবং স্বাভাবিকেরাম পরীক্ষা পাহারা দিচ্ছেন এখন যদি পরীক্ষার পাহারা ছেড়ে চলে যান সম্ভাবনা আছে ওরা পরীক্ষা পার ওনারা জান নেই নামাজ কাজা হয়ে যাচ্ছে জান নেই জোহরের রক্ত শেষ হয়ে যাচ্ছে রসলের জোহরের নামাজ পড়েন স্বাভাবিকেরাম কেউ পারেন আসরের নামাজ রক্ত চলে যাচ্ছে মাগরিবের রক্ত চলে যাচ্ছে আইন হয় চূড়ান্ত পর্যায়ে হয় আল্লাহ বলছেন রমজান যখন আসবে তখন কি করতে হবে তোমাদের রোজা রাখতে হবে যে পাবে রমজান মাস সেজন্য সেই মাসে রোজা রাখে রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজড়িতে অষ্টম হেজরিতে রোজা ফরস ছিল না ছিল না রোজা ফরজ হয়েছে সামনে তোমাদের শত্রুর মুখোমুখি হতে হবে রোজা না রাখলে তোমাদের শক্তিটা সুসংহত থাকবে রোজা রেখে রেখে একটু বাহ্যিক দুর্বলতা এসে যাবে না কারণ শত্রু মুখাবলায় ছুটা ছুটি মারামারি এটা কি কষ্ট হয়ে এই জন্য এখানে সত্যি রস্মত রাখো তো এই শহরে কি ছিলেন না রোজায় এক দুজন সাহাবির ব্যাপারে শুনছে যে ওরা রমজানে রোজা রাখলে কি গুনাগার শহরে রোজা না রাখার অনুমতি আছে কিন্তু রাখলে গুনাগারে শহরে রোজা না কি আছে সবচেয়ে মোকাদ্দম ফরজ ইমানের পরে সবচেয়ে প্রধান ফরজ হলো কি করা কিতাল করা যখন নাকি আক্রান্ত হয়ে যাওয়া হয় তখন এর কিতালটা যখন আক্রান্ত হয়ে যায় তখন প্রতিহত করা প্রতিহত শত্রু প্রতিহত হওয়ার দিকে মুসলিম একটা দেহের অনুরূপ সরাসরি আমার উপর আক্রমণ হয় নাই দেখি আর ওখানে আক্রমণটাকে আমার দেহ আক্রমণ না স্বাভাবিক দেহের চিন্তা আসলে দেহ দিয়ে উদাহরণ দিয়েছে একটা দেহের চোখের মধ্যে যদি আঘাত লাগে এখন আমার উপর লাগে নেই আমি হেঁটে কেন ডাক্তার হাঁটু এই কথা বলবে নিজের শরীরের ব্যাপারে যেমন এই বিষয়টা একেবারে পুরাপুরি বুঝি আমরা যে এক অঙ্গ আর এক অঙ্গের সাথে আচরণ করবে না পুরো মুসলমান জাতি তো একটা অঙ্গ একটা দেহ সেখানের সাথে আচরণটা হওয়ার অর্থ তাদের ব্যথা আমরা ব্যতীত না যন্ত্রণায় যন্ত্রণা কাতর না ওদের সন্তানগুলি হাড্ডিসার হয়ে আছে আমার সন্তানকে তুলতলে নাদস নদ বানানোর জন্য আমি ফিকির করতে আসি ওনার ব্যাপারে এর অর্থ কি জানেন এর অর্থ হলো ইমানের প্রবাহ আমার মধ্যে দুর্বল ইমান থাকলো ইমানের প্রবাহটা ইমানের গতিটা এখানে কি এতই দুর্বল যে কোন কষ্ট পাই না হাত কেটে গেলে ব্যাথা পাওয়া যাবে মানে এখানে কি আছে রক্তের প্রবাহ আছে কিন্তু যে চুল কাটলে যে ব্যথা পাওয়া যায় না রক্তের প্রবাহ কি এখন আমরা যে ব্যথা পাই না আসলে কি আমরা ইসলামের দেহের কোন অংশ আছি ইমানের দেহের কোন অংশ আসি চুল আর হাড্ডি হয়ে আসে আসি মুসলমানের শুধু দাড়ি চুল আছে কিন্তু কোন মুসলিম জাতির অংশ হিসাবে অঙ্গ হিসাবে আমাদেরকে গণ্য করা আসলেই যখন আমাদের ব্যথা নেই খাইল করুনীর মুসলমানদের কি অবস্থা ছিল একটা মহিলা সেই দূর দেশ থেকে চিৎকার করেছে আর সারা মুসলমান কি হিসাবে দুধ হিসাবে পাঠাইছেন সেখানের বাদশাহ গভর্নর তিনি কি কি করে দিচ্ছে যদিও পালিত গুলাম ছিলেন পরে সন্তান ঘোষণা দিয়েছিলেন রসুল পরে আবার আল্লাহর হুকুমের কারণে সন্তান কিন্তু রসুলের কি ছিলেন মহব্বতের পাত্র ছিলেন সেলের মতই কি করতেন রসুল তাকে ভালোবাসতেন তার নাকের ছেলেসা নিজের হাতে পরিষ্কার করতেছে বলছেন আমাকে দেন আমি কি করি পরিষ্কার করি রসুল বলছেন আমি তাকে মহব্বত করি তুমি তাকে মহব্বত করো যে আশাকে রসুল সবচেয়ে বেশি ভালো সে আশাকে বলতে আমি তাকে এমন প্রিয় ছিল ওই জায়দের ছেলে সে জায়েদ কে পাঠাইছে রসুল কোথায় মোতার সেনাপতি মানে আমির হবে জায়েদ সে যদি সহি আমির হবে কে জাফর যা পর রসলের চাচা তো ভাই কতটুকু প্রিয় ছিল রসল খাইবার যুদ্ধে কি করছেন বিজয় হইছে খাইবার যুদ্ধটা বিজয় হতে অনেক কষ্ট হয়েছে আবদ্ধ থেকে ওরা গেরিলা যুদ্ধের মতো যুদ্ধ করছে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান ছিল প্রকাশ্যে আর ওরা ছিল গেরিলা দুর্গের ভিতরে বেরিয়ে বেরিয়ে মাঝে মাঝে আক্রমণ করে আবার যেত এই গেরিলা যুদ্ধের মোকাবেলা করা জয় হওয়া কত কঠিন না এটা ওদের এলাকা বিজয়ী হয়েছে দিন পরে অনেক দিন লাগছে বিজয় হওয়ার পরে মুহূর্তে জানে মা আলামি খাইবার আগমনে আমি বেশি খুশি না খাইবার বিজয় বেশি খুশি বুঝতে পারতেছি জাফর কে পাঠাই কোথায় অঞ্চলে রসলি ববে যখন পাঠাইতেছিলেন আবদুল্লাহ সালাম শুনে বলছেন আল্লাহর কসমেরা শহীদ হয়ে যান কারণ রসলদের সম্ভাব্য এই ধরনের নিয়োগের অর্থ এলো যে কাজটা সংগঠিত হবে জাফরের কাজ লাগবে আবদুল্লাহার কি লাগবে এত বেশি মানে কি প্রতিশোধ প্রয়ন হওয়া এত বেশি উগ্র হওয়া এটা ঠিক মেরে ফেলছে মেরে ফেলছে আমরা প্রস্তুতি নেই কোনোদিন আমরা কি করবো দেখায় কোনদিন কি করবো দেখায় খায়বো আরেকটা কিলো করে দিয়ে দেখ না যতটুকু বিশ্বাস অতটুকু হজম করাল কাটাইছেন তিন হাজারের বাহিনী গিয়া মুখোমুখি হয়েছে কয় লক্ষের এক লক্ষের বকরির বাচ্চার কি এখন আমেরিকা যুদ্ধ করে কাফেরা যুদ্ধ করে মুসলমান মুজাহিদ্দের মোকাবেলায় আসলে কি মুখোমুখি হইয়া ওদের টেকনোলজি দেওয়া উন্নত ব্যবস্থা দিয়া তাদের ইয়া দিয়া এইগুলি দিয়া তারা ইয়া করতেছে মুখোমুখি হয়ে দেখ ওরা বাহাদুরি দাবি আমরা বাহাদুর জাতি কিন্তু কেউ কি বাহাদুর জাতি মুখোমুখি আয় দেখতে মায়ের আসা ভিতরে বৈশাখে বাহাদুরিদের বাহাদুর যাই হোক মাঠে যতক্ষণ পর্যন্ত সাহস দেখায় জন্য প্রস্তুত না হইতে পারবে অতক্ষণ পর্যন্ত বিজয়ী হইতে পারবে রক্ত দেওয়া গেছে শিখে গেছে এটাকে তারা মানে করে না আল্লাহ যেমন বলেছেন যে মুসলমানের রক্ত এটা কিনা এটা তার তাদের মৃত্যু বরণ না বরং এটা এই মন্ত্র আলহামদুল্লাহ মুসলমানরা কি করে গেছে অনেকেই বুঝে গেছে সুতরাং এদেরকে আর দমায় রাখা পৃথিবীর কোন শক্তি নাই যে তারা পারবে ওদেরই সাহস মরলে একা কোনো দুই লক্ষ পাড়াইছে কয় লক্ষ মোট তিন লক্ষের বাহিনী চিন্তায় বসলেন তিন লক্ষের মোকাবেলা আমরা তিন হাজার কিভাবে করি পরামর্শ হয়েছে তাদের মধ্যে একটা দ্বিতীয় মতবারি ভাঙছে নয়টা তর বাড়ি ভাঙছে তর বাড়ি ভাঙছে কি পাথরের কুবাই কুবাই তরবারিটি কাপড়ের কিছু মরে কিছু মারেনি এইভাবে তাদের উপর আঘাত করে খালেদ শেষ পর্যন্ত বাহিনীকে কি করছেন ফিরিয়ে আনিয়া ওদের উপর আসলে বিজয়ী হওয়ার জন্য মুসলমানকে আঘাত করার পরিণতিটা আঘাত করে তাদেরকে পরিণতিটা বোঝাই দিয়ে আসছে এত ডুকুচে ফিরে আসছে এটাকেও স্বাভাবিক রাম ভাবছে যে আসলে যুদ্ধ না করিয়া বিজয়ী না হইয়া চলে আসা এটারই তারা ভাগ্য চলে আসা মনে তিন লক্ষের মোকাবেলায় তিন হাজার কি করছে এরা কিন্তু তিন দিন যুদ্ধ করেছে তিন দিন যুদ্ধ করে নিজের বাহিনীকে বাঁচাই এরপরও সাহা অনেক মদিনাতে যখন ওনারা ঢুকতেছিলেন ওনাদেরকে ঢিলাইতেছিল যে তোরা জানা রুম আং তুমুল আকার তোমরা পলায়নকারী না তোমরা হইলে আশ্রয় গ্রহণ করি আর তোমাদের আশ্রয় ছিলাম কি আমি কৌশল পরিবর্তন করি কোথাও আশ্রয় নিতে হয় আমার এখানে আশ্রয় আমি তোমাদের আশ্রয় তোমরা পলায়নকারী না রসলি কথা বলছে গোপন আর ভেড়া করতে রসলি ঘোষণা না তোমরা পলায়নকারী না প্রতিশোধটা নিয়েছেন কোথায় পরাজিত করছেন বাস্তবুদিয়ার সময় এক উসমান রাজনীতি হত্যা করে দিছে ধ্য নাই গুজব রটছে রসদ চোদ্দশো সাহবাহ সহ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এখন বলেন এখন যদি চোদ্দশো সাবেক রাম শহীদ হয়ে যেতেন রসুল সহ শহীদ হনাক ওনাদেরকে ওই সময় শাহাদসুল শহীদ হওয়ার জন্য সংকল্প করেছিলেন শহীদ যদি হয়ে যাইতো তো বিশাল একটা ক্ষতি না হ্যাঁ চোদ্দশো শহীদ শহীদ গেলে কে ইসলাম প্রচার করত কে ইসলাম প্রতিষ্ঠা করতো কে ইসলাম পৃথিবীতে ছাড়া সৃষ্টি হইলে বিশাল ক্ষতি হয়ে যাইতো সেই অবস্থাটার জন্য সিদ্ধান্ত নেওয়া সেই অবস্থায় পরিণতি পতিত হওয়ার জন্য এটা ঠিক না ভুল সাধারণ কথাটা বোঝেন নাই মানে চোদ্দশো সাহায্য সিদ্ধান্ত তো নিয়েছেন যে অবস্থাটার সৃষ্টি হইলে ক্ষতি হইতো সেই অবস্থার জন্য সিদ্ধান্ত নেওয়া এটা কি ঠিক না ভুল তিনি এই ধরনের হটকারি সিদ্ধান্ত নেওয়া আমাদের ভাষায় এই ধরনের হটকারি কি নেওয়া সিদ্ধান্ত নেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত নেওয়া এমন আবেগপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এমন যশবাতি সিদ্ধান্ত নেওয়া এটা কেমন হয়েছে কথাগুলি এই জন্য বললাম যে রসলের উপর এই সমস্ত দর্শন আল্লাপা কি ঘোষণা দিচ্ছেন আল্লাহ রব আলমিন এই সিদ্ধান্তের উপর সন্তুষ্ট এই তোদের তথা এই সমস্ত হটকারি বলা বা কি বলা উগ্রবাদী বলা যে পথে হেটেছেন এই পথে যারা চলমান এদেরকে এরা কিভাবে জজবাতি ভাবে এদেরকে এরা উগ্রবাদী ভাবে এদেরকে এরা ধ্বংসকারী ভাবে ইসলামের সেবা করতে না ইসলামের ধ্বংস করতেছে ব্যবহার করে দেখতে শুসুই তোদের কোনো ইজ্জত আছে এরপরে বলে যে এদের জন্য আমরা কাফের মুর্শেকদের সামনে মুখ দেখাইতে পারি না তো মুখ দেখাইতে না পারলে দিয়ে থাক এদের জন্য বলে মুখ দেখাইতে এদেরকে যেন রাখতে পারে আল্লাহ ঘোষণা দিয়ে যে এদের কারণে ইসলামের সবকিছু রক্ষা পাইতেছে যারাই পথে আছে যারা মুখোমুখি আছে এদেরও ইসলামের সবটুকু রক্ষা পাইতেছে নিজেরা আমল না করে সব কুচির কি পাইতেছে যেটা সীমান্তে এখন পাহারা দেওয়া কিন্তু এটা একটা অবস্থাগত একটা সীমান্ত হয়ে আছে যে মুজাহিদা কাফের এখানে মুখোমুখি অবস্থা সীমান্তে আর ভিতরে অন্যান্য মুসলমানরা আছে এই সীমান্ত পাহারাদারে তার ব্যক্তিরা এরা আসলে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থানে এখন এখনি পাহারাদ জন্য কত রূপ সতর্ক আছে ইমান আমা লাখ লাখ আচরণ সবকিছুর দিক দিয়ে এদের মধ্যে যদি ত্রুটি হয় এই ত্রুটি ত্রুটিটার ক্রিয়া আর আল্লাপাকের নিয়ম কি যেই ফল আল্লাপাক দিবেন সেই ফলের জন্য পূর্বের প্রস্তুতিটা গ্রহণ করে এই ফলটা কি করবে দিবেন একটা গাছে আম ধরবে নির্দিষ্ট চার বছর বা তিন বছর দুই বছর পরেই আমটা ধরে একটা বাচ্চা থেকে কি হয় একটা মায়ের গর্ব থেকে বাচ্চা হয় নির্দিষ্ট সময় পরে পার করেন আল্লাপা আল্লাহ ইসলামের বিজয় দিবেন মুসলমানদেরকে দিবেন মুসলমানদের কাদেরকে তথা কর্তৃত্ব আইরা নাতেরা মুসলমানদেরকে যে আল্লাহর এই নিয়ামতের হক রক্ষা করতে পারবে থাকে কি করবেন না এই বহ আমলকে দিবেন আল্লাহর জন্য কোরবানি দেওয়ার মানসিকতা আসছে এখনো আমরা যদি শাহবাহী কালাম কেরালা পাক রোমপারসের মোকাবেলায় বিজয়ী করেছেন কোন টেকনোলজি দিয়া না কোন বাহ্যিক শক্তি না কোনো সংখ্যা দিয়া না অন্য কোনো কিছু দিয়া তাদের এই অবস্থা দিয়ে। যতক্ষণ পর্যন্ত কোন জমাত সেই অবস্থায় না পৌঁছবে আল্লাহাদ দিবেন ব্যক্তিগত ভাবে যদি সে কে কষ্ট করে তাহলে সে কি পাওয়া যাবে ফল পাওয়া যাবে কিন্তু জমাৎগত উঠলে যেই ফলটা হইতো সে ফলটা কি করবে না আসবে পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার রাজত্বটা কি করবে না আসবে দুনিয়াতে খেলা হবে না আল্লাহ পাক এই যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত আল্লাহর জন্য জীবন দেওনের এই খেলার মাধ্যমে কিছু লুকিয়ে পরিপক্ষ করবে অবস্থাটা বলতেছেন যে হাতে শহীদ হয়ে যাওয়া এটা নিজেদের জীবনের উদ্দেশ্য কি করে নাও পূরণ করে নেওয়া অমিন্তির আর কেউ এই উদ্দেশ্যের জন্য অটল আছে অপেক্ষা করতেছে যে আমিও এই পথে জীবন দিয়া আমি নিজেকে ধন্যবাদ নিজে নত হয়ে যাবে আফিয়া সীকা কে দিয়ে দিবে শেখ হোসামা কে দিয়ে দিবে নিজের খেলা ভাতের জন্য নিজেদের রাজত্ব দিয়ে দিছে কিন্তু একটা ব্যক্তি কি কি করে নাই ছোট্ট কথা আমরা কোন ধরনের নসরত বুঝি তারা কি নুসরোধ করেছে এই যুগে আল্লাহাক তাদের দ্বারা সাহাবাহিকা বা ইনশাল্লাহ এটাই ইনশাল্লাহ চূড়ান্ত পর্যায়ে গিয়ে কি করবে পৌঁছবে সেটার দিশা আল্লাপাক আমাদেরকে দিয়েছে সেইটার খোঁজ আল্লাপাক আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহাকের একটা বড় নিয়ম এই নিয়মত্বের নাশকদের যদি হয় বিশেষ করে গুপন অবস্থায় মানুষ যখন কোনো গুণাহ করে তখন এটার প্রতিক্রিয়াটা মারাত্মক হয় নির্জন নির আল্লাহর সাথে যখন থাকে তখন নেকামল করার দ্বারা যেমন মর্যাদা অনেক বাড়ে তাহার ফজিলের যেমন অনেক বেশি নির্জন সময়ে গুনা করার এটার পরিণতিটা দুর্গতিটা এটার ভোগান্তিটা অনেক বেশি অনেক সময় মানুষ শুধু সপ্ত জমাতকে হারায় না ইমান হারায় যায় কি হয়ে যায় ইমান হারায় যায় এইজন্য এই বিষয়গুলির ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত এরপরে যেখানে রসুল এবং এই অবস্থাটাই থাকলে ওনারা নিজেদের বাড়ি ঘরের পরিচর্যায় সেখানে সুখ শান্তি সুবিধার জন্য নিয়োজিত হতেন আমাদের জন্য কি পরিমাণ টেক স্বীকার করা দরকার আমরা সময় পাই না আমাদের ইয়া ব্যস্ততা আল্লাপকে এই দিশা দেওয়ার পরে এরপরে সময় না পাওয়ার উজোর করা এটা বড় দুঃখজনক বিষয় এরপর আল্লাহর জন্য যদি পয়সা যান নষ্ট করেন না এখন এই চিন্তা করা যে আল্লাহ না জানি আমার এগুলি নষ্ট করে দেন আমি সেখানে গেলে আল্লাহর একটা বধ ধারণা কি ধারণা ধারণা আল্লাহর উপর বধ ধারণা করতে নিষেধ করা হয়েছে যে উপর খারাপ আল্লা আল্লাহালা আমাদেরকে হেফাজত আপনার বংশধরের পুরো বংশটা এইভাবে নির্মূল হয়ে যাওয়াটা কি পরিমাণ ক্ষতি এই ক্ষতিটা আল্লাহর দিনের জন্য যদি রসুলের বংশধরে গরম করে নিতে পারে আমি আর আপনি কে আসলে এটা কি ক্ষতি না এটা চুড়ন্ত প্রাণন্ত প্রাপ্ত চুড়ন্ত প্রাণ জান